আলহামদুলিল্লাহ নহমদু হু অনস্থিরো মিনু খাই মে সরিয়ন ভুষিনিয় হো ভাল হাদ সু মোহাম্মদ নব ধর اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامة أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم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 আহমন্ত হাফিজিয়া মাদ্রাসার এ বিশাল আজিমুসান ইসলামী মহাসম্মেলনের মহতরাম সভাপতি সাহেব হজরত মৌলানা মুফতি আব্দুল্লা সাহেব উলামা ইরাম তালেবান দীন মিলত মুরুবৃন্দ থরণ সমসুল কলেজ মদারসা বারসিটির ছাত্রবাইরা আমার পর্দার আডালে মা বোনেরা পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা মিডিয়াসহ অত্র এলাকার ইসলাম প্রিয় আর শেখের রসুল তৌহিদি জনতা আমি সর্বপ্রথম মহান আল্লাহ তালার শুকুর আদায় করতেছি যিনি আমাকেও এই পবিত্র সম্মেলনে শরিক হওয়ার তাও ফিজ দিয়েছেন আলহামদুলিল্লা অতপর আমি অথ্র মাদারসার পরিচালক ধন্য পরিচালক আসাদাম শিক্ষক মণ্ডলী, মাদারসার হিতাকাঙ্ক্ষী এলাকাবাসী এবং মাবন্দের বন্ধের অন্থরের থেকে শখুরী আদায় করতেছি যাদের মেহনতে পরিশ্রমে আজকে বিশাল ইসলামী মহাসম্মেলন এখানে অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আমি এসেছি আমি অনেকটা অসুস্থ হলেও আপনাদের এই ইমানি নুরানী বিশাল মজমা দেখিয়া আমি অনেকটা সুস্থ হইয়াছি এসেছি আপনাদের মধ্যে আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য মোলা সাক্ষাৎ মুসাফা করার জন্য মুসলিম আইনে কি রহমদ সাক্ষাৎ করে মুসাফা করে হাত মিলায় তারা সেগান থেকে পৃথক হওয়ার আগে আগে আল্লাহ তাদের মুসলমান সাক্ষাৎ করলেও লাভ আছে ইসলামের ব্যবসা ইমানের ব্যবসা এমন একটা ব্যবসা যেখানে লাভ সারা ক্ষতি নেই লাভ হলেও লাভ ক্ষতি হলে আরো ডাবল লাভ ওষা একজন মুসলমান তার হাতে যদি কাটা লাগে কাটার বেথা হয় সে উসিলে আয় গুনে মাফ করিয়া দেব আজুকো নহ জিনে সবাব আজুকো ও সৌদা করসা হরে মে ব্যবসা বাণিজ্যে লস হলে মুসলমানদের ব্যবসা বাণিজ্যে লস হলে আল্লাহ করে মুসলমানরা মান মুসলমানরা রোগে আক্রান্ত হলে রোগে আক্রান্ত হলে আল্লাহ গুনে মাফ করে ক্ষতি হলে অলাপ ও সৌদাগর হুম দেখা হে খসারে মে আমরা মুসলমান আমরা জাতি হিসাবে কি মুসলমান মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম ইসলামেই শুধুমাত্র বাস্তব ধর্ম ইসলামে শুধুমাত্র হক ধর্ম ইসলামেই শুধুমাত্র আল্লাহ তালার মনোনীত ধর্ম দ্দিন্দ ইসলাম ইসলাম ছাড়া আল্লাহ আর কোন ধর্মকে অনুমোদন করে নাই অনুমোদন করে নাই ইসলামে শুধুমাত্র আল্লাহ তালার মনোনীত ধর্ম ইসলাম আমাদের জন্য সবসাইতে বড় সম্পদ ইসলাম আমাদের সবসাইতে বড় ন্যাম ইসলাম নাহনু কৌমন আল্লাহ হবিল ইসলাম হুবিল ইসলাম হাদিস শরীফে আছে এক সময় একসময় রসুল্লাহ সাল্লাইসালাম বাইতুল্লাহ শরীফকে সম্মোধন করিয়া বলেছেন বিয়াদি লাহোর মাতুল আইন্দাম হাদিস রসুল্লাহ সাল্ল্লাহালাম এরশাদ করেছেন ভাইতুল্লাহ শরীফ কে সম্বোধন করিয়া বলেছেন ও বাইতুল্লাহ আল্লাহ কাছে তোমার অনেক সম্মান আছে অনেক দাম আছে মর্যাদা আছে সম্মান আছে আছে কি অন্য হাদিসে আছে আবদুল্লা বিন আব্বাসের হাদিস দেলি বাইতুল্লাহ বাইতুল্লাহ শরীফের উপর একশো বিশটি রহমত নাজেল হয় মুসলিন ওয়াইসরুন আলী নাজ যারা বাইতুল্লাহার থাফ করে ওই থাফকারীদের জন্য ষাটটি রহমত আর যারা সেখানে নমাজ পড়ে ওই নমাজিদের জন্য চল্লিশটি রহমত আর যারা বাইতুল্লার দিকে নজর করবে তাদের জন্য বিশটি রহমত তাকালেও স্বভাব আছে নজর করলেও কি আছে বলেন না স্বভাব আছে বাইতুল্লার দিকে বাইতুল্লার মসজিদে নমাজ পড়লে এক রকাতে এক লক্ষ্লা শরীফ এর গিল না খালো খালো খালো কিন্তু কিন্তু যারা আল্লাহ আহলে নজর আল্লাহ রা যখন বাইতুল্লাহ গিলপের দিকে থাকায় সে কালো গিলো বের হয় আলো বের হয় কেমন বাই তোলা রে মনে করেন আমেরিকায় একশো একটা স্বর্ণের টাওয়ার আছে একশো থালা একটা স্বর্ণের বিল্ডিং আছে আগাগোড়া স্বর্ণের মনে করেন কোথায় আমেরিকায় তারপরেও আমাদের বিশ্বাস হল আমেরিকার একশো থেকে আমাদের বাইতুল্লা শরীফের একটি পাথরের দাম কম হবে না বেশি হবে আল্লাহর রসুল বলেছেন ও বাইতুল্লাহ তুমি জেনে রাখো একজন ষাঠি মৌমেন মুসলমানের দাম মরথ বা মর্যাদা ও বাইতল্লা তোমার চেয়েও বেশি আর কি হাদিস শুনে শুনেছে একজন খাটি মোমেন মুসলমানের দাম বাইতল্লা থেকেও বেশি আপনি আপনারা মুসলমান এটা অনেক কিছু এই হুজুর মুসলমান এটা অনেক কিছু আমি মুসলমান এটা অনেক কিছু ইসলাম আমাদের সবসাইতে বরণ বাইতল্লা থেকে পর্যন্ত সম্মান বেড়ে গেছে কেন বাড়ল টাকা পয়সার টাকা পয়সার কারণে বেড়ে গেছে জমি জমার কারণে ব্যবসা বাণিজ্যের কারণে ক্ষমতার গতির কারণে মন্ত্রীত্বর কারণে না না না কোন দাম বাড়ে নাই এই দাম বৃদ্ধি হওয়ার শুধুমাত্র কারণ হলো লা কলমার কারণে এই দাম বেড়ে গেছে তুই না বেটি ইসলামের কারণে এই দাম বেড়ে গেছে আমলের কারণে এই দাম বেড়ে গেছে আমল সে জিন্দাগি نہ হজন্নথবি বন্ধি হমবি হি হিচান আর কি একজন খাটি মোমেন মুসলমান নর নারীর দাম মরতবা মর্যাদা বাইতলা থেকে বেশি ইসলাম সবসাইতে বড় নয় আমাদের ইমান সবসাইতে বড় সম্ভত আমাদের নাগুলো আকিজে বলতেছি আমি আবার ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে ধর্ম মাঠের উপরেও চলে মাটির নিচে কবরেও চলবে হাস মাঠেও চলবে ফুলসরা গোড়ায় সে ধর্মের নাম কি ইসলাম মাঠের উপরে চলতেছে না এই গভীর আত পর্যন্ত হাজার হাজার মানুষের সমাবেশ হাজার হাজার ট্রুফি দাঁড়িওয়ালা মুসলমানদের এই মসমা এ কথার প্রমাণ যে বাংলাদেশে ইসলামে থাকবে এই দেশের মানুষ ইসলাম ছাড়া অন্য কিছু মানে না বুঝে না জানে না ডাকা ঠঙ্গির লক্ষ লক্ষ মানুষের এই বিশাল ইস্তেমা লক্ষ লক্ষ মুসলমানদের এই নুরানি ইস্তেমা একথার প্রমাণ যে বাংলাদেশের ভাগ্য ইসলামের সাথে জড়িত ছিল জড়িত আছে জড়িত থাকবে ইনশাআল্লাহ ইসলাম সে ধর্মের নাম মাটির উপরেও চলতেছে মাটির নিচে খবরে হাসরেও চলবে কিন্তু অন্যান্য ধর্ম অন্যান্য যত তন্ত্র মন্ত্র যন্ত্র আছে ইসলাম ছাড়া অন্যান্য যত ধর্ম আছে ইসলাম ছাড়া ওগুলো কিছু মাটির উপরে চললেও মাটির নিচে খবরে হাসরে ওই সমস্ত ধর্ম সম্পূর্ণ অচল এবং ব্যর্থ হয়ে যাবে সেখানে চলবে কেবল কি ইসলাম কবরে হাসরে হিন্দু ধর্ম চলবে না বৌদ্ধ ধর্ম চলবে না হাসরে খবরে খ্রিস্টান ধর্ম চলবে না, নাহুদি ধর্ম চলবে না মাস্তিক চলবে না সেখানে চলবে কেবল কি ইসলাম কেমন ইসলাম ইসলাম সে ধর্ম আল্লাহ আমাদেরকে গ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহামিল্লাহ লমিয়া তিনি আজলি হত সে ইসলাম আদমিওত দাদা মুসলমা আদমি দায়ী বা কর দায়ী আই হোদা কর বা কর দায়ী ওগো গোয়াল্লা আমি তোমার করি তুমি যে আমাকে মুসলিম করেছ অন্তরের অন্তরস্থল থেকে বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ নিরামতুল ইসলাম আল্লা ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু বৌদ্ধ হিন্দু বৌদ্ধি খ্রিস্টানের পরিবর্তে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন মুসলমান বানাইছেন আহা আল্লাহ। আমি আমি তোমার সুখর করি তুমি যে আমাকে মুসলিম করেছাব থেকে এগুলো আলোচনা আমি কেন নিয়ে আসলাম ইসলামের মূল্যায়ন করার জন্য ইসলামের দাম সম্মান মর্যাদা বুঝার জন্য বর্তমান। এগুলো বুঝতে হবে গতানুগতিক মুসলমান হলে চলবে না মীরা সূত্রে মুসলমান হলে চলবে না কিছু বুঝে সমঝে মুসলমান হতে হবে ইসলামের মূল্যায়ন করতে হবে কেমন ইসলাম আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন জাহান নামের ভয়াবহ আগুনের আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য ইসলাম সারা আর কোন উপায় নাই নাই এগুলো আমাদের রাখি দেয়া লাল মুসলিম হাদিস হলুলনাথা হাতু মিনু হাদিস। অমুসলিম অবস্থায় মারা যাবে যে মানুষ অমুসলিম অবস্থায় মারা যাবে সেই মানুষ পরখালে চিরুখালের জন্য জাহান নামের আগুনে জ্বলতে হবে নাউজুবিল্লা বলেন নাওজুবিল্লা জাহান নামের আগুনের আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য ইসলাম ছাড়া কোন উভায় নাই সেই ইসলাম ধর্ম আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন বর্তমান এই ইসলামকে নিয়ে অনেক ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে অনেক চক্রান্ত অনেক ষড়যন্ত্র আরম্ভ হয়ে গেছে কিছু কুচকরি মহল নাস্তিক মর্যাদারা অপচেষ্টা করতেছে খ্রিস্টানের দালালেরা অপচেষ্টা করতেছে বিশ্বের বুক থেকে বাংলা বাংলার বুক থেকে ইসলামকে নির্মূল করা ইসলামকে উচ্ছেদ করার জন্য ইসলামকে উৎখাত করার জন্য। আমি বাসায় বলব যারা ইসলামের নাম শুনতে পারে না কোরআন নাম শুনতে পারে না ধর্ম নিয়ে ঠাট্টা করে পরিহাস করে যারা ইসলামের শত্রু নবীর শত্রু রাসুলের দুশ্মন যারা ইসলামকে উৎখাত করার জন্য চেষ্টা করবে ইসলাম বাকি থাকবে তারাই উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ ওজা হকাল বাতিল ইন্নাল বাতিল আঘানুকা এ কৌমি দিনী মাদ্রাসা এ হাফিজিয়া মাদারসা সহ যত দিনী আছে ওগুলো ইসলামের কেন্দ্র ইসলামের খিল্লা হৌমারসা জঙ্গি প্রজনন কেন্দ্র নয় হৌমি মাদারসা দিনের কেন্দ্র এলমের কেন্দ্র আল্লাহর রহমতের কেন্দ্র এক মন্ত্রী বলেছিল মাদারসা এ হাবিজিয়া দারুল্লিউসন্না মাদারসা একটা বড় কৌম ই মাদারসা ঠিক কি না এই সমস্ত কৌমি মাদারসা সম্পর্কে এক মন্ত্রী বলেছিল ব্যাংকের সাঁতার মতো আমি ধার স্বভাব বলব হৌম ই মাদারসা ব্যাংকের নয় কৌম ই আল্লাহর রহমতের সাথা হৌমি মাদারসা কেও কেন বুঝতে হবে হৌমি মাদারসার উদ্দেশ্য হল হোরসের শিক্ষাদান করা হৌমি মাদারসার উদ্দেশ্য হল অসহায় গরিব মিসকিন ছেলে মেয়েদেরকে আদর্শ শিক্ষাদান করা শিক্ষাদান করা বাবার সেবার শিক্ষাদান করা এ হলো কৌমাস বের হয়স বের হয় পীরে কামেল বের হয় মর্দে মুজাহিদ বের হয় হাফিজ কোরআন বের হয় এই সাতজন হাফিজ কোরআন ফাগুটি প্রদান করা হয়েছে এখন ঠিক না বেটি হলো কৌমি মাদ্রাসা ইসলামের কিল্লা কৌমি দিন এই সমস্ত কৌমি দিনী মাদ্রাসার সম্পর্ক বাংলাদেশে চল্লিশ হাজার দিনী মাদ্রাস এগুলোর সম্পর্ক আছে জড়িত বিশ্ব নবী মোহাম্মদ সাল্লু আলাই ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত মাদারসা সুফা মাদ্রাসার সাথে দ্বারে আরকম মাদ্রাসার সাথে নবীর প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রথম দ্বারে আরকম এরপর সুফা মাদারসার সম্পর্ক ওই নবীর দারে আর কম আর সুফা মাদারসার সাথে জড়িত আছে আর সুফা মাদারসার মাধ্যমে এই সমস্ত দিলে পরে যাবে না যারা কৌমি মাদ্রাসার শত্রু যারা কৌমি মাদারসার দুশ্মন যারা কৌমি মাদারসাকে উৎখাত করতে চায় যারা কলমী মাদারসাকে নিয়ন্ত্রণ করতে চায় উৎখাত আছে কলমী মাদারসের সাথে যারা কৌমি মাদারসাকে উৎখাত করতে চায় ধ্বংস করতে চায় নিয়ন্ত্রণ করতে চায় আমি আশা করব এই দেশের ষোলো কোটি তৌহিদি জনতা প্রাণের বুকের তাজা রক্ত দিয়ে রক্ষা করবে সাথে সম্পর্ক আরো জোরদার করতে হবে তখন এই সমস্ত নাস্তিক মূর্তদের চেহারা কালো হয়ে যাবে তাদের দাঁত জবাব হয়ে যাবে বলতে ছিলাম ইসলাম ইসলামের শত্রু অনেক যারা কৌমাস তারা ইসলামের তারা ইসলামেরই দশমন অনেক ষড়যন্ত্র আরম্ভ হয়ে গেছে ইসলামকে উৎখাত করার জন্য ইতিহাস সত্য ইতিহাস শুনেন যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল ওদের পরিণতি কিরকম সরকার জালিম জালিম নমরুদ সরকার ইসলামের বিরুদ্ধে ইমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল চক্রান্ত করেছিল ঠিক নেবে ঠিক ইব্রাহিম আলাই সালাম কে আগুনের কুন্ডু নিক্ষেপ করেছিল বলেছেন তারা ইব্রাহিম আলাই সালাতামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চক্রান্ত করেছে আল্লাহ তালা বলেছেন আমি নমরুদের সমস্ত ষড়যন্ত্র আর চক্রান্ত কে করে দিয়েছি ট্রেনে বেটি ইসলামের বিরুদ্ধে নমরুদ ষড়যন্ত্র করেছিল ইসলাম বাকি আছে নমরুদ ধ্বংস হয়ে গেছে ট্রেনে বেটি নমরুদ্বংস হয়ে গেছে না আবার নমরুদ আল্লাহ আল্লা তালা করার জন্য তোফকামান ব্যবহার করেনি ক্যালোসেন খোপ ব্যবহার করে নেই এল এম জি ব্যবহার করে নেই মেশিন গান ব্যবহার করে নেই হ্যান্ড বোমা ব্যবহার করে এই জঙ্গি নমরুদ হল তৎকালীন সবস্থায়ীতে বড় জঙ্গি বড় সন্ত্রাসী জঙ্গি আমরা নয় জঙ্গি নমরুদ আর ফের তৎকালীন সবসাইতে বড় জঙ্গি জঙ্গি আর সন্ত্রাস শিখেছিল নমরুদ ইব্রাহিম আলাদামকে আগুনের কুন্ডুলের ভিতরে নিক্ষেপ করেছে সন্ত্রাস এটাই তো জঙ্গিবাদ ঠিক নেবে ঠিক আল্লাহ আল্লাহ তালা নমরুদকে কে কিভাবে ধ্বংস করলেন তোফ লাগে না এই গান আল্লা তালা সেই নমরুদ কে একটা মশা দিয়ে ধ্বংস করেছে একটা মশা দিয়ে মেরে ফেলেছে ঠিক না বে ঠিকা পরশা রসকে ভায়ত রস কে ভায়ত জালিম সরকার ফেরুন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল ইসলাম বাকি আছে ফেরউন ধ্বংস হই গেছে আল্লাহ ফেরাউনকে লুহিতা মারছেন ঠিক বলেন না ফসিয়া হুম মিনালি মাম ফাহোম মিনালি মাম ও পুরান ইতিহাস আবু জাহেল আবু আহাবৎকালীন বড় বড় জঙ্গিরা সন্ত্রাসীরা আবু জাহেল আবু আহাবরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল ইসলাম বাকি আছে আবু জাহেল আবু আহাব ধ্বংস হয়ে গেছে এই ইতিহাস একথার প্রমাণ কে আমত পর্যন্ত যে সমস্ত জঙ্গিরা সন্ত্রাসীরা নাস্তিক মূর্থদেরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করবে ইসলামকে উৎখাত করতে চাইবে ইসলাম বাকি থাকবে তারাই উৎখাত অনেক ষড়যন্ত্র ওগুলো বলার এখন সময় একটা ষড়যন্ত্র সম্পর্কে বলতে হয় আমার দেশে। আমাদের শ্রদ্ধার জায়গা সম্মানের জায়গা সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট আমাদের অনেক শ্রদ্ধা এবং সম্মানের জায়গা তো খেয়াল করি আমরা বিরানব্বই বাং মুসলমানের দেশে সুপ্রিম কোর্টের সামনে মূর্তি দেবী স্থাপন করার কোন অধিকার নাই দুঃখজনক ভাবে বলতে হয় বিরানব্বই মুসলমানের দেশে সুপ্রিম কোর্টের সামনে একটা মূর্তি বসানো হয়েছে ওই মূর্তি কেবল মূর্তি না দেবী मूर्ति देवी बनाए पूजा पाठ कर देवी बना पूजा करवी केवल मूर्ति ना देवी कारण अनेक मानूष देवी के पुजा करें বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মূর্তি বা ভাস্কর্য কে কেউ পূজা করে না ঠিক না বেটি জিয়মানের মূর্তি কে কেউ কেউ কি করে না কেউ কি করে না পূজা করে না ওগুলো এক কথা ওগুলো ইসলামের দৃষ্টিতে না যায়স অবৈধ অবৈধ কিন্তু তার সাইতে বেশি মারাত্মক হলো দেবী দেবী মানি যাকে কি করা হয় পূজা করা হয় গ্রিক দেবীকে কে পূজা করা হয় অনেকে পূজা করে সেরকম একজন একটা মূর্তি আবার দেবীও বসানো হয়েছে কোথায় বলেন না সুপ্রিম কোর্ট এটা কেমন লাগে এবং অনেক মানুষ মনে করে খুব খেয়াল করিয়েন ষড়যন্ত্র কিভাবে আসতেছে অনেক মানুষ মনে ঘরে এ গিরিক দেবী ন্যায় বিচারের প্রতীক এ গিরিক দেবী মূর্থি সুবিচারের প্রতীক ন্যায় বিচারের মালিক নাওজা বলেন না সে কারণেই তো সুপ্রিম কোর্টের সামনে বসানো হয়েছে আস্তে আস্তে অনেক মুসলমানরা মনে করবে গ্রিক দেবী মূর্তি সুবিচারের প্রতীক সুবিচারের মালিক কি মূর্তি না আল্লাহ সুবিচারের মালিক নয়া বিচারের মালিক দেবী আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সবকিছুর মালিককে এখন আস্তে আস্তে সরল মানা মুসলমানরা সুপ্রিম কোর্টে গেলে বাদী বা বিবাদী হিসেবে ওই দেবীকে সালাম করবে আস্তে আস্তে করবে কারণ ওই দেবী ওই দেবী তো সুবিচারের প্রতীক তাকে সালাম করলে মামলায় কি হবে বলেন না জিতবে জিতবে এই আকিদও পোষণ করতে পারে অনেক মুসলমানরা যে মুসলমান গ্রিক দেবী মূর্তিকে সুবিচারের ন্যায় বিচারের প্রতীক মনে করবে সে মুসলমান মুসলমান থাকতে পারবে না আমাদের ইমান আখিরা নিয়ে চিনিমিনি চিনিমিনি খেলা আরম্ভ হয়ে গেছে ঠিক নেবে ঠিক বলেন বিরানব্বই ভাঙ মুসলমানের দেশে ভারত মূর্তি ফুচুক দেশ তারপরেও সুপ্রিম কোর্টের সামনে ভারতে মূর্তি নেই দেবী নাই দেবী নেই এই গ্রিক দেবীও নেই এখন বিরানব্বই ভাঙ মুসলমানের দেশে সুপ্রিম কোর্টের সামনে এই মূর্তি কেন আমি স্পষ্ট ভাষায় বলবো বলেছি হিন্দুরা তাদের উপাসনালয়ে মূর্তি পূজা করুক আমাদের কোনো আপত্তি নেই কথা স্পষ্ট আমার গোয়েন্দারা আমার কথা হুবেন হিন্দুরা তাদের উপর আমাদের আপত্তি নেই হিন্দুরা তাদের মন্দিরে অফিসে মূর্তি পূজা করুক আমাদের কোনো বাধা নাই কিন্তু বিরানব্বই ভাগ মুসলমানের দেশে সুপ্রিম কোর্টের সামনে কেন এই গ্রিক দেবী মূর্তি আমাদের সুবিচারের ন্যায় বিচারের প্রতীক নাহজ বলেন না কোন দেবী কোন মূর্তি ন্যায় বিচার ন্যায় বিচার সুবিচারের প্রতীক হতে পারে পারে পারে না মূর্তি আর দেবীর কোন ক্ষমতা আছে কিছু করার ক্ষমতা আছে না তারা তো অক্ষম তারা কি আছে ফোরন শরীফে আছে দুরি ব্যাথার উন্নতাম আল্লাহ তালা বলেছেন হে লোক সকল হে দুনিয়ার মানুষ একটি উদাহরণ শুনো একটি উদাহরণ শোনো একটি মেসাল শুনো মেসাল শুনো উদাহরণ শুনো কোরআনের আয়াতের অনুবাদ শুনেতেছি ঠিক না বে ঠিক আল্লাহ তালা বলেছেন ও দুনিয়ার মানুষ আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত মূর্তি এবং দেব দেবীর পূজা করতেস উপাসনা করতেস প্রার্থনা করতেছ দুনিয়ার সমস্ত মূর্তি সমস্ত মূর্তি আর দেব যদি একত্রিত হয় একটা মাসি বানাতে পারবেলা বিজেতামাউলা এ সমস্ত আয়াত কেন বায়ান করা হয় না বর্তমান এই সমস্ত আয় আলোকে ধর্ম ধর্মবিশ্বাস ঠিক করতে হবে ঠিক মূর্তি আর দেবী যদি একত্রিত হয় একটা মাসি বানাতে পারবে না পারবে না কে বলতেছেন কে বলতেছেন আল্লাহ অক্ষম অভারক শুধু তা নয় শুধু তা নয় যারা মূর্তি পূজারি দেবদেবী পুজারী তারা মূর্তির সামনে ফ্রেশ ফ্রেশ মিষ্টি রাখে মিষ্টি রাখে কিনে কুমিল্লার রসমলাই টাঙ্গাইলের চমচম মিং মুক্তা গাছ মুন্ডা বগুড়ার দি খুব ভালো ভালো ফ্রেশ ফ্রেশ কি রাখে বলেন না মিষ্টি রাখে বলেন এই পর্যন্ত কোন দেবদেবী কোন একটা রসমলাই খেতে পেরেছে না না অপারক অক্ষম বরং দেব দেবী আর মূর্তির সামনে মিষ্টি রাখলে মাসির জন্য সুবিধা হয় মাসির নেটওয়ার্ক অনেক মজবুত শক্ত মাসির জন্য কি হয় আল্লাহ তারা বলেছেন ও ইংয়ার দেব দেবীর সামনে মিষ্টি মিষ্টি রাখলে সেখান থেকে মাসি টেনে টেনে খায় মূর্তির সম্মুখ থেকে মাসি টেনে টেনে কি খায় মিষ্টি খায় আল্লাহ তালা বলেছেন ওর্তির মুখ থেকে খায় এ পর্যন্ত একটা মাসি মারতে পেরেছে একটা মাসি থাকাতে পেরেছে কোন মাসির মুখ থেকে মিষ্টি কেড়ে নিতে পেরেছে না না আল্লাহর উদ্দেশ্য হল ও দুনিয়ার গে আনিবনীরা দার্শনিকেরা বিজ্ঞানীরা ও দুনিয়ার মানুষ যে দেব দেবী আর মূর্তি অক্ষম অভারক একটা মাসি বানাতেও পারে না কোন একটা মাসি কে পারে না অক্ষম অভারক সে দেব দেবী আর মূর্তির কেন পূজা করতেসো কেন পূজা করতেসো কেন উপাসনা করতেস কেন প্রার্থনা করতেস ওগুলো বাদ দিয়ে ওই আল্লাহ ওই আল্লাহর গোলামি কর ওই রবীন্দনের গোলামি কর্লাহ কে সজিদা কর যে আল্লাহ সর্বশক্তিমান যে আল্লাহ সৃষ্টিকর্তা আরস পুরুষের মালিক কে লৌহ মাহবুজের মালিক কে দুদকের মালিক কে আসমান জমিনের মালিক কে পাহাড় সবকিছুর মালিক কে আল্লাহ আল্লাহ সেমন দাওয়াত কেমন দাওয়াত কেমন যুক্তি বহু মধু সে আল্লাহকে সুবিচারের প্রতীক মনে করো সে আল্লাহকে অনেক মনের ব্যাথা ওয়াজ নয় মনের ব্যাথা বিরানব্বই ব্যাংক মুসলমানের দেশে এগুলো আমরা কি দেখতেছি ও আমার মুরুব্বী বৃন্দ মা বোনেরা তরুণ সমাজ করেন প্রিয়নী প্যারে হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা সল্লী আসাল্লামের রক্ত বাঘা ধর্ম দিন ইসলামকে রক্তাকরার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে আমি কিছু কোরআনে কারিমের শুরু থেকে আয়াত কারিমা তেলাওত করেছিলাম ওগুলো তাফসিল করার সময় হবে না আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যে লিখে আলোচনা শুরু হয় কোরআন হাদিসের আলোকে সেটাই বলা হয় তারপরে আমি সুরফাতে হা এটা হলো সর্বশ্রেষ্ঠ সুরা কোরআনের এবং সর্বপ্রথম সুরা গোটা কোরআনের আলোচনা করিয়া আমি আমার আলোচনা শেষ করব। সমাপ্ত করব। সে বাক্য হলো ইয়াখান আমার আগের আলোচনার সাথে ওইটা আবার মুনাসব তো আছে মিলও আছে এই আখা না সকলে আমরা বলি না এই আঁকা না ঠিক করার জন্য বলতেছি হে আল্লাহ হে মহান আল্লাহ হে রাবুল আলমিন আমরা শুধুমাত্র আপনার গোলামি করি আমরা শুধুমাত্র আপনার দাসত্ব শিখের করি আমরা শুধুমাত্র আপনার এবাদত করি যাবতীয় এবাদতের মালিককে মালিক আল্লাহ সমস্ত এবাদতের মালিক আল্লাহ আল্লাহ সারা আল্লাহ তালা সারা কাউকে সজিদা করা যাবে না সজিদা আল্লাহ কে করতে হবে আল্লাহ যাবে না কে সজিদা করা যাবে না দরগা আর মাজারকে যাবে না কবর কে সজিদা ঘরা যাবে না ফিরফীর কে সজিদা যাবে না লেঠা বাবা কে করা যাবে না এই দরগাপন্থীরা যারা ল্যান্ডা বাবা কে করে কবর কে সহিদা করে মাজারকে কে সহিদা করে ফির ফকির কে সহি তারা ইমানের ডাকাই তারা কি ইমানের ডাকায় এই আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহকে সহজিদা করার জন্য আল্লা আমাদেরকে কি করেছেন বলেন না সৃষ্টি করেছেন বানাইছেন ওমা হলাকুল জিনা বল ইনসা লি আবুদি মকুদাহ বন্দি জিন্দেগি মকুসুদ বাহারে বন্দগি বেবাদে শর্মিন্দগি হাই আদর আমরা নিঃশেষে নিঃশেষে সব সময় আল্লাহর গোলামি করতে হবে কার গোলামি করতে হবে নিঃশ্বাসে নিঃশ্বাসে ইমাম গজালী রাহিমাহুল্লাহ বলেছেন যে এবাদত যে এবাদত করার জন্য যে এবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সে এবাদত সর্বমোট দশ প্রকার কয় প্রকার দশ প্রকার দশ প্রকার সমস্ত প্রকার এসে গেছে সমস্ত প্রকার এসে গেছে সময় নাই অন্য সময় বলবো দশ প্রকার থেকে আমি কেবল তিনটি এবাদতের কথা বলবো কয় প্রকার বলবো তিন প্রকার তিনটি আমল তিনটি তিনটি তিন প্রকারের এবাদতের কথা বলবো আমল খরা জন্য বিশাল সমাবেশ নিয়ে যেতে হবে সর্বোচ্চ আমল সর্বোচ্চ এবারত হলো নমাজিক সর্বোচ্চ এবার আদি নমাজ সর্বোচ্চ আমল কি ইসলাম ধর্মে নাই নাও সুবি বলেন না আল্লাহ নবীর বেন কোন ধর্মে নাই নাই নমসারা নমসারা আসলে মুসলমানের তেমন কোন ভূমিকা নাই নমাজ ইসলামের তেমন কোন ভূমিকা আছে যে কোন জিনিসের মার্কা আছে ইমানদারের মার্কা কি নামাজ আবার বলেন ইমানদারের মার্কা কি নামাজ আমাদের কবরে যেতে হবে হাঁসের মাঠে উঠতে হবে ফুলসরা গাঠি হলো খবর আরেক গাঁঠি হলো হাঁসর আরেক গাঁঠি হলো ফুলসরা হাতের ব্রিজ টিনা বেটি এই তিন গাঠিতে যাওয়ার সময় মার্কা নিয়ে যাবেন মার্কা নিয়ে যাবেন সেখানে মার্কা হলো কি নামাজ ও স্কুল কলেজ বারসিটি ছাত্র ভাইরা পড়াশোনা করেন ক্লাস করেন খুব ভালো খুব ভালো কিন্তু যখন আজান বলবে ক্লাস বন্ধ করিয়া সোজা মসজিদে আসতে হবে ও মা বোনেরা সংসারিক করেন সংসারিক করেন খুব ভালো কিন্তু মহাজিন যখন আজান বলবে উজু কালাম করিয়া সোজা জানো মাঝে দাঁড়াতে হবে জানো মাঝে দাঁড়াতে হবে সংসদ সদস্যরা সংসদ বন্ধ করিয়া সোজা মসজিদে আসতে হবে যে মুহূর্তে বাংলাদেশকে নমাজিরা শাসন করবে যে মুহুর্তে বাংলাদেশকে নমাজি গোষ্ঠীরা শাসন করবে সেই মুহূর্তে ইনশাআল্লাহ বাংলাদেশ শান্তির পরিণত হবে শান্তি কোথায় দিনে ইসলামে নমাজে পরমেন্দ্র নমাজ ইনশাআল্লাহ দ্বিতীয় আমল দ্বিতীয় আমল হলো রাতের বেলায় শরীফ পাঠ করতে হবে কি পাঠ করতে হবে কোরআন শরীফ পাঠ করতে হবে বল কোরআনিল হাকিম একটা সুরা আছে কিনা এই সুরাটা একবার পাঠ করলে দশ বার আহাদ আল্লাহ আহাদলে দশপাড়া কোরআন শরীফের শাব আল্লাহেন তো একটা নিয়ম শোনেন মাগরীবের পর সুরা পাঠ করবেন এসারের নামাজের পর ঘুমানোর আগে সুরা মুলুকাদি বিয়ে দিহিল মুখ ও পাঠ করবেন অনেক আমল, তৃতীয় আমল তিন নম্বর এবাদত জিকির জিকিরুল্ল সদা সর্বদা আল্লাহর জিকির খরা জিকির বলেন না সদা সর্বদা আল্লা জিকির করা যত বেশি আল্লাহ জিকির করবেন তত বেশি আল্লাহর মোহাবত ফায়দা হবে আল্লাহ আর মোহাম্মদ ইনশাল করবির ইনশা লাইলা লাাইলা লাাইলা লাহ মুহমদুর রসুল সাহোলসালাম এটা এক প্রকারের জিকির রসুল্লাহ শ্রেষ্ঠ জিকির হলো কি শ্রেষ্ঠ জিখির লাইলা আরেক প্রকারের জিকির হলো আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ শুনতে ভালো লাগে না ভালো লাগে না খারাপ লাগে জিকির করলে আত্মা শান্ত হয় বলেন জিকির করলে কি আত্মা শান্ত হয় আল্লাহ রোহেতু কৃষ্ণ দেহন রোহেত্যস দেহা মথন বে হুদা মুর বে হুদাই রাঘু যা বাসদ করার আমাদের রু আল্লাহর দরবারের পাখি আমাদের রু আমাদের আত্তা। আল্লা পাখি আল্লাহর দরবারের পাখি আল্লাহ জিজ্ঞাসারা শান্ত হয় না সুতরাং আমাদের রু আল্লাহ জিজ্ঞাসারা কি হবে না শান্ত হবে না রোহে তো মুহোধা মু আমাদের আমাদের আত্মার শান্তি আমাদের আত্মার শান্তি শুধুমাত্র আছে কোতায়। আল্লাহ জিখিরে অনেক প্রকারের জিগির আছে একশো বার পাঠ করে আহ ও ইনকান বাহার তার গুনাহের সংখ্যা সমুদ্রের ফেনার মতো অগণিত হলেও আল্লাহ মাফ করিয়া দেবেশাসন রে সেনাবাহিনী মন্ত্রী মিনিস্টার হ্যাঁ সর্বশ্রেণীর মানুষ দায়িত্ব পালন করতে পারে মুখে আবার জিকিরও করতে পারে হাতে পায়ে কাজ করবে পুলিশ প্রশাসনরা হ্যাঁ কিন্তু মুখে কি করবে বলেন না আল্লাহ জিকির করবে হ্যাঁ হাতে পায়ে কাজ করবে কাজ করবে মুখে করবে। প্রশাসন বলেন সেনাবাহিনী বলেন এইভাবে জিকির করলে আল্লাহর রহমতের বিষ্ঠিন হবে চট্টগ্রাম ফটিয়া মাদারসার নাম শুনেন নাম শুনেন নাই আপনারা হাটাজারি মাদারাসার পরেই একটা একটা বড় মাদারসা চট্টগ্রামে ফটিয়া মাদারসা ফটিয়া মাদ প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা হজরত মাওলানা মুফতি আজিজুল হক সাহেবুল্লাহ আলাই আমার আম্মাজান এখনো হায়াতে আছেন বেশি অসুস্থ একটু দোয়া ঘরিয়েন আমার আম্মাজান ওই ফটিয়ার মুফতি আজিজুল হক সাহেবের মুড়ি দেন নিজেই বলেছেন বাড়িতে আসছেন ঘরে বসছেন বেড়ার সাথে হেলাম দিয়ে তখন বেড়ার ঘর ছিল ফুসের গর ছিল সাথে হেলাম দিয়ে কি বসছেন বসার সাথে সাথে আমার বলতেছেন হেলাম দিয়ে বসার সাথে সাথে বাঁশের প্রতিটি কাইম থেকে আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে গেছে আল্লাহ জিকির করতেছেন আল্লাহু আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহ এক বাঁশের যখন জিগির আরম্ভ করলেন ডুলতেছেন ডুলছেন জিগির করতেছেন ডুলতেছেন মসজিদের ভিতরে ভিতরে ওই বড় কারি সাহেবের সাথে মসজিদ মসজিদও ডুল আরম্ভ করেছে বড়কারী সাহেবের সাথে মসজিদ করেছি আল্লাহাদা শুভ হো সামা দা রাজা মরা ইয়াখান করতে হবে নমাজ পড়তে হবে কোরআন শরীফ পাঠ করতে হবে সদা সর্বদা আল্লাহ জিকির করতে হবে আল্লাহ জিকিরের জন্য আবার উজু লাগে না উজু লাগে না উজু লাগে না হাতে পায়ে কাজ করেন ডিউটি করেন কিন্তু মুখে আল্লাহ রাখি করেন জিকির করেন আলহামদুলিল্লাহ আলহাম্মদ অহমদ মোহামদ ওবারিকম আল্লাহ ধুনিয়া হাসন ও আসনা সিনা রা ও তাহমিল খমা হম তো আলীনা মিল কবাহ তো হাম না কতলা এই গভীর আত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আপনার পবিত্র বান্দারা কষ্ট করে বসেছে আল্লাহ পর্দার আডালে মহাপুরেরও আলোচনা শুনতেছে আল্লাহ তিনিাদের সাথে আমরা আপনার দরবারে হাত উঠেছি আপনার দরবারে হাত উঠেছে আল্লাহ আমাদের কাউকে খালি হাত ফিরাবেন না আমাদের কাউকে মাহরুম করবেন না আল্লাহ আয় আল্লাহ আমাদের জানা অজানা কবিরা সভিরা সমস্ত গুনা মাফ করিয়া দেন আয় আল্লাহ আল্লাহ সুস্থতা দান না আল্লাহ আরো যত অসুস্থ আছে তিনাদেরকে সেবা এ খুললি নসিব করেন আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের আশা ভরসা আছে নিহত আশা আছে নিহত আশা আছে আমাদের সকলের সমস্ত নিয়ত আশা পুরা করিয়ে দেন্লাহ সৎ আশা আমাদের জারজা সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান করিয়ে দেয় আল্লাহ যার সংকট আছে দূর করিয়ে দেন আল্লাহ আয় আল্লাহ এই মাদার সাথে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আয় আল্লাহানা থেকে ফুরা করিয়া দেন্লাহ আয় আল্লাহ এই মদারসার মোহ সাহেবের হায়াত দীর্ঘায়ু ঘরেন্লাহ আসা তাই সহি সালামত এখেন্লাহ বৃন্দ মদত দাতা ডোনার হিতাকাঙ্ক্ষী এলাকাবাসী সবাইকে আল্লাহ সবাইকে আল্লাহ এই মাদারসার আরো বেশি বেশি খেতমত করার তৌফিক দান করেন আল্লাহ এই মাদারসার ও এই মাদারসার ও সিলায় থিনাদের আয় আল্লাহ সমস্ত নিয়ত আশা ফুরা করিয়া দেন আয়াল্লাহ আয় আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসা যে। আই উন্নতি বাড়াইয়া দেয় আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসা যে দোকানদার বা ইদের দোকানদারির খাসে আয় আল্লাহ আয় উন্নতি বাড়াইয়া দেয় আল্লাহ ব্যসাখানা বাড়াইয়া দেয় আল্লাহ খায়ের বরখদ দান করেন আল্লাহ ব্যবসা যে ব্যবসা বাণিজ্য আল্লাহ বেশি বেশি খায়র খাই রান করেন আল্লাহ ব্যবসা বাণিজ্য আল্লাহ আয় আল্লাহ কৃষকদের কৃষি খাসে কৃষি খাসে আয় আল্লাহ আয়ুন্নতি বাড়াইয়া দেন আল্লাহ আয় আল্লাহ যারা ঋণগ্রস্থ আছে ঋণগ্রস্থ আছে আল্লাহ তাদের ঋণ আর পরিশোধ করার তৌভিক দান করেন আয় আল্লাহ ইচ্ছুক আছে বিদেশ যাইবার ইচ্ছুক আছে তাদের বিদেশ যাত্রা সহজ করিয়া ধানায় আল্লাহ ফাস্টফুড বিষার ব্যবস্থা করিয়া ধানায় আল্লাহ আয় আল্লাহ যার আছে ফুরা করিয়া দেয় আল্লাহ যার যা সমস্যা আছে সমাধান করিয়া আল্লাহ আল্লাহ এখানে আমার অনেক তরুণ সমাজ যুবক ভাইরা বসেছে স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ভাইরা এখানে বসেছে আল্লাহ এই যুবকদের অন্তরের ভিতরে তরুণদের অন্তরের ভিতরে আল্লাহ আরো বেশি বেশি ইসলামী চেতনা সৃষ্টি করিয়া দেন আয় আল্লাহ তিনাদেরকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ আয়াল্লাহ ফরদারা ডালে মা বোন মা বোনা আছে মা বোনাদের যাবতীয় সমস্যা সমস্যার সমাধান করিয়ে দেয় আল্লাহ মা বোনদের নিয়ত আশা ফুরা করিয়ে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে ফাঁকা ফোক নামাজি বানায়া দেন আল্লাহ মা বনদেরকে ফরদানসি বানাইয়া দেয় আল্লাহ ফরদানসী বানাইয়া দেয় আল্লাহ ফরদাহীনতার গুনা থেকে তিনাদেরকে রক্ষা করেন আল্লাহ এই মাহফিল কে হেদায়তের জরিয়া আল্লাহ হেদায়তেরা ভানাই আল্লাহ এখানে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন অনেক ওলামাই খেরামের ইজ্জুত সম্মান রক্ষা করেন আয় আল্লাহ এ ওলামা এখরামের সম্মান রক্ষা করেন আয় আল্লাহ এ ওলামা এখরাম কে আরো বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ বা তেলের করার তভিক দান করেন না আল্লাহ, তেলের মোকাবিলা করার তভিক দান করেন না আল্লাহ আয়াল্লা ওলা খেরা ওলা মােরাম রুশিলাই কৌমি আয় আল্লাহ বাংলাদেশের উপর রহমতের বৃষ্টি নাজেল করেন আয় আল্লাহ রহমতের বৃষ্টি নাজেল করেন আয় আল্লাহ এ দেশে হেদা হেদায়তের বাতাস জারি করিয়া দেনা আল্লাহ ইমানের বাতাস চালু করিয়া দেয় আল্লাহ আয় আল্লাহ যারা ইসলামের শত্রুদি খ্রিস্টানের দাল নাস্তিক মরত হয়তো তাদেরকে হেদায়ত করেন সমুলে বিনাশ করিয়া দেন আল্লাহ সমুলে বিনাশ করিয়া দেনা আল্লাহ আয় আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলাই রক্ত মাখা ধর্ম রক্ষা করার জন্য প্রয়োজনে আমাদের কলিজার থাজা রক্ত বেলে দেওয়ার থৌফিক দান করে নায়াল্লাহ মুখের থাজা রক্ত বেলে দেওয়ার থৌফিক দান করে নয়াল্লাহ থারস ধর শরীর। আমাদেরকে মুক্তি দান করেন আল্লাহ আয় আল্লাহ এই মাহবিল কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ এই মাহাবিলের জন্য যারা সাহায্য মদত করেছে আল্লাহ আর্থিক সহযোগিতা করেছে টাকা পয়সা দিয়েছে আন্তরিকতা দিয়েছে যারা আল্লাহ মেহনতুর করেন আয় আল্লাহ আয় আল্লাহ এই আর্থিক সহযোগিতা কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ এই টাকা পয়সা কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ যারা আর্থিক সহযোগিতা করেছে যারা দিয়েছে থিনাদের নিয়ত আশা ফুরা হরিয়ে দেলা যারা শ্রোত শ্রোতারা বসেছে তিনাদের নিয়ত আসো আয় আল্লাহ ফুরা করিয়া দেন আল্লাহ থিনাদের সকলের আয় আল্লাহ সমস্ত সৎ আসা ফুরা করিয়া দেন আল্লাহ সমস্ত সংকট দূর করিয়া আল্লাহ হজরত মারানা মুফতি আবদুল্লাহ সাহেবের হায়াত দরাজ করেন আল্লাহ আয় আল্লাহ তিনার সায়া এই এলাকা এই দেশের উপর আরো দেড় পাড়িয়া দেনাই আল্লাহ আরো দরাজ করেন আল্লাহ এই মাদসা কে কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ যে সমস্ত বানাইয়া ধানায় আল্লাহ আয় আল্লাহ যে সমস্ত শিক্ষকেরা এই ছাত্রদেরকে কে মেহনত বানাইছে যে সমস্ত হাফেজ সাহেবানরা উস্তাদের এ ছেলেদেরকে মেহনত হাফজ বানাইছে ওই সমস্ত হাফিজ সাহেব নিয়ত আশা ফুরা করিয়া দেয় আল্লাহ ওই সমস্ত হাফিজ সাহেব সমস্যার সমাধান করিয়া দেয় আল্লাহ আয় খোদাই মারসায় আয় আল্লাহ বাংলাদেশের অবস্থা ঠান্ডা করিয়া দেয় আল্লাহ হে Ella... এই মাহাবিল যে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন যারা যারা যারা করেছে তিনি কে উত্তম বদলা দান করেন আয় আল্লাহ ভালো বদলা দান করেন আয় আল্লাহ এই পুলিশ প্রশাসনকে আয় আল্লাহ খায়রো বরখত দান করেন না আল্লাহ পুলিশ প্রশাসনের যত আশা ভরসা আছে ফুরে করিয়া আল্লাহ যত নিয়ত আশা আছে করিয়ে ফুরে তিনাদের যত সমস্যা আছে করিয়ে দেনায় বাংলাদেশের অবস্থা ঠান্ডা করিয়ে দেনায় আল্লাহ মারামারি রক্তারক্তি হানাহানি খনা হনি থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ রক্ষা করেন আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষা করে নির্যাতন করতেছে আল্লাহ রোহিঙ্গা মুসলমান ধেরুভার বর্মা সরকার সে জুলম নির্যাতন করতেছে আল্লাহ মায়ের সামনে শিশুকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে নিচ্ছে <laughs> লাম অনেক মুসলমানদেরকে মুসলমানদেরকে সবাই খরা হয়েছে আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিয়েছে আয় আল্লাহ নারী নির্যাতন নারী অপহরণের শেষ সীমানা হয়ে গেছে আয় আল্লাহ এই সালিম সরকার এই মিয়ানমারের মুসলমানদের উপর সে জোলম নির্যাতন করতেছে এই সালিম সরকারের জোলম নির্যাতন থেকে গণহত্যা থেকে আয় আল্লাহ মিয়ানমারের মুসলমানদেরকে রক্ষা করেন আয় আল্লাহ রহেঙ্গা মুসলমানদের মুসলমানদেরকে রক্ষা করে না আল্লাহ এই সোলম নির্যাতন যদি বন্ধ করে আয় আল্লাহ তাহলে আপনার গজব না করিয়া সুচি সরকারের তখ্তাউ সরকার করিয়া দেন আল্লাহ সরকার করিয়া দেন যা বয়ান হয়ে গেছে সামনে হবে মূল্যবান বয়ান ওইগুলো শহর সহ এগুলো প্রাণ প্রিয় নবী পিয়ার হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা সাল একটু কবুল আর মঞ্জুর প্রস্তুত থাকবে হাফেজ হাবিবুর রহমান হাফেজ হাবিবুর রহমান আসবেন হাফেজ মোহাম্মদ ইকবাল হোসেন পিতা মিতো মোহাম্মদ মাহুদ খান গ্রাম পূর্বাস্তি থানা মাদারীপুর জেলা মাদারীপুর হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম সীতা মোহাম্মদ হিরোটিয়া গ্রামী থানা কামাশিয়া জেলা গাজীপুর প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ আলিম খান পুরস্কার আল্লাহ বিয়ে খবরের পাশাপাশি এই বাচ্চা ছেলেদেরকে আমরা তাদের বিয়ে ভিতরে যেরকম সিনা আল্লাহ দিয়েছি ঠিক পর্যন্ত চাকরি সুবিধা আমরা দিয়েছি আমরা ক্ষুদ্র উপহার দিল যিনি গোল্ডেন্দিন উদ্দিন পেয়েছে সে এক ডেটে কৃতকার্য করেছে তিন নম্বর আসবে রহমান আমাদের এই মধ্যে প্রথম আমাদের মধ্যে যিনি প্রথম পুরস্কার গ্রহণ করেন হাতিফা মোহাম্মদ আবু কাঁটা সাহেব ঘুরতে পেটে পরে আসেন আপেজ আলু ইউসুফে পুরস্কার গ্রহণ করেন ওনারা ওনাদের দিন রাতের অক্লান্ত পরিশ্রম দিয়ে বাচ্চা ওরা আল্লাহ শরীর পালিয়েছে তিন নম্বর আসবে কারিক আফেজ মোহাম্মদ জিয়াজুদ্দিন সাহেব বিক্রমপুর আস্তা মারা আসবে মালানা নম্বর বঞ্চুর হক স্নেহ করতেছেন তার মোকাম্মার গভিকুল ইসলাম মোকাম্মার গভিকুল ইসলাম আমাদের মাদ্রেশান এই ছাত্রদের প্রতি দায়িত্বশীল কাজ করেন যে মাদ্রাসা করে হুজুর আমাদেরকে সময় দেওয়ার জন্য আছে আমি খুবই নিজেদের সচিত পরিসরে মাদ্রাসা বর্ণা দিন আমাদের মাদ্রাসা নাম হচ্ছে দারুণ হলিমা আপনাদের দুপুর এখনো পর্যন্ত অব্যাহত আছে আমাদের মাদ্রাসা হচ্ছে সাতজন শিক্ষক দ্বারা পরিচালিত তিনটি বিভাগ ভক্ত বিভাগ পুরানি বিভাগ হিলজ্ঞতা প্রকাশ এবছর দুর্গান্তকর্মে আমরা অনুমতি না পাওয়ার কারণে আমরা এখানে মাফি করার জন্য চলে এসেছি তো যেটা না বলতেই নয় এখানে এসে আমরা নারী দাবাসীদেরখানবাসীদের যে সাহায্য সহযোগিতা আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ করবো আর যে ব্যক্তির নাম নামিয়ে বিশেষ করে আমাদের মতে বিদর্জিদের খতির তিনি হচ্ছে মুফতির সাহিদুর রহমান সাহেব তারপর সেক্রেটারি আনসার ভুলু ভাই হাজি ইসলাম ভাই এই মানুষগুলার অতান্ত এত সুন্দর এক জ্বালানি বাঙালির আয়োজন আমরা করতে পারছি তো তাদের আমরা তাদের প্রতি আমরা কৃতজ্ঞ মেহনত্রের জন্য আল্লাহ তাদেরকে চালান ফরমান করুক এই বলে আমাদের মাদ্রাসা থেকে আমরা বিদায় নিচ্ছি বুঝুর আমরা আমাদেরকে কিছু সচিপে করবেন আর বিশেষ আশ্রয় হচ্ছে আমরা আপনারা পুরস্কার এত অত পরিশ্রমের জন্য তিনি রাত্রে দিন বানাইছেন দিনকে রাত মানাইছেন এ মাদ্রাসার জন্য তার ঘাম চলছে ওই হালদার হরিদকে পুরস্কার দান করে হালদারটা সাইফুল হাজি বাবু নব সাহেব রাত্রে করে পুরস্কার প্রদান